প্রথম খণ্ড পঞ্চম পরিচ্ছেদ অভ্যাস যোগ দুই পথ বিচার ও ভক্তি বেলা তিনটা মারোয়ারি ভক্তেরা মেজেতে বসিয়া ঠাকুরকে প্রশ্ন করিতেছেন মাস্টার রাখাল ও অন্যান্য ভক্তেরা ঘরে আছেন মারোয়াড়ি ভক্ত মহারাজ উপায় কী শ্রীরামকৃষ্ণ দুই রকম আছে বিচার পথ আর অনুরাগ বা ভক্তির পথ সৎ অসত বিচার একমাত্র সৎ বা নিত্য বস্তু ঈশ্বর আর সমস্ত অসত বা অনিত্য বাজিকর সত্য ভেলকি মিথ্যা, এইটি বিচার। বিবেক আর বৈরাগ্য এই সৎ অসৎ বিচারের নাম বিবেক বৈরাগ্য অর্থাৎ সংসারের দ্রব্যের উপর বিরক্তি এটি একেবারে হয় না রোজ অভ্যাস করতে হয় কামিনী কাঞ্চন আগে মনে ত্যাগ করতে হয় তারপর তাঁর ইচ্ছায় মনের ত্যাগও করতে হয় বাহিরের ত্যাগও করতে হয় কলকাতার লোকেদের বলবার জোনাই ঈশ্বরের জন্য সব ত্যাগ করো বলতে হয় মনে ত্যাগ করো অভ্যাস যোগের দ্বারা কামিনী কাঞ্চনে আসক্তি ত্যাগ করা যায় গীতায় কথা আছে অভ্যাস দ্বারা মনে অসাধারণ শক্তি এসে পড়ে তখন ইন্দ্রিয় সংযম করতে কাম ক্রোধ বশ করতে কষ্ট হয় না যেমন কচ্ছপ হাত পাট নিলে আর বাহির করে না কুড়ুল দিয়ে চারখানা করে কাটলেও আর বাহির করে না মারোয়াড়ি ভক্ত বলিলেন মহারাজ দুই পথ বললেন আরেক পথ কী শ্রীরামকৃষ্ণ বলিলেন অনুরাগ বা ভক্তির পথ ব্যাকুল হয়ে একবার কাঁদো নির্জনে গোপনে দেখা বলে ডাক দেখি মন ডাকার মতো তেমন শ্যামা থাকতে পারে মারোয়াড়ি ভক্ত বলিলেন মহারাজ সাকার পূজার মানে কি আর নিরাকার নির্গুণ এর মানেই বাকি শ্রীরামকৃষ্ণ যেমন বাপের ফটোগ্রাফ দেখলে বাপকে মনে পড়ে তেমনি প্রতিমায় পূজা করতে করতে সত্যের রূপ উদ্দীপন হয় শাখার রূপ কিরকম জানো যেমন জলরাশির মাছ থেকে ভুর ভুরি উঠে সেই রূপ মহাকাশ চিদাকাশ থেকে এক একটি রূপ উঠছে দেখা যায় অবতারও একটি রূপ অবতার লীলা সে আত্মা শক্তিরই খেলা পাণ্ডিত্যে কি আছে ব্যাকুল হয়ে ডাকলে তাঁকে পাওয়া যায় নানা বিষয় জানবার দরকার নাই যিনি আচার্য তাঁরই পাঁচটা জানা দরকার অপরকে বধ করবার জন্য ঢাল তলোবার চাই আপনাকে বধ করবার জন্য একটি ছুঁচবার নড়ুন হলেই হয় আমিকে এইটি খুঁজতে গেলে তাকেই পাওয়া যায় আমি কি মাংস না হাড় না রক্ত না মজ্জা না মন না বুদ্ধি শেষে বিচারে দেখা যায় যে আমি এসব কিছুই নয় নেতি নেতি আত্মা ধরবার ছোঁবার যোগাই তিনি নির্গুণ নিরুপাধি কিন্তু ভক্তিমতে তিনি শগুণ চিন্ময় শ্যাম চিন্ময় ধ সব চিন্ময় মারবাড়ি ভক্তেরা প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন সন্ধ্যা হইল ঠাকুর গঙ্গা দর্শন করিতেছেন ঘরে প্রদীপ জ্বালা হইল জগৎ জগতমাতার নাম করিতেছেন ও খাটটিতে উপবিষ্ট হইয়া তাঁহার চিন্তা করিতেছেন ঠাকুর বাড়িতে এইবার আরতি হইতেছে যাহারা এখন পোস্তার উপর বা পঞ্চবটি মধ্যে পাদোচ্চারণ করিতেছেন তাহারা দূর হইতে আরতির মধুর ঘণ্টানি নাথ শুনিতেছেন জোয়ার আসিয়াছে ভাগীরথী কুলকুল শব্দ করিয়া উত্তর বাহিনী হইতেছেন আরতির মধুর শব্দ এই কুলকুল শব্দের সহিত মিশ্রিত হইয়া আরও মধুর হইয়াছে এই সকলের মধ্যে প্রেম উন্মত্ত ঠাকুর শ্রীরামকৃষ্ণ বসিয়া আছেন सकले मधुर हृदय मधुमय मधु मधु मधु